মলা সালামুকুমতুল্লাহামিল্লাহ বাংলা দূরের ও কাছের সকল শ্রেণীর দর্শক শ্রোতাকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আলোচ্য বিষয় জন্ম নিয়ন্ত্রণ ইসলামের দৃষ্টি ভঙ্গিতে এই বিষয়টি कतटा सामंजस्यपूर्ण बा कत साषिक ए पर्या हम अनेकगुलो पर्व धारावािक भावे आलोचना करी ए पर्वजे विषयटी जानते चाहबर सम्मानित आलोचकवृंदर कासान दी तरह परिचय करिए दी आजकल आलोचकवृंद के साथ आज शेख मुहम्मद शहीदुल्ला खान আরো রয়েছেন সম্মানিত আলোচক শেখ আব্দুমাত এবং উপস্থাপক হিসাবে রয়েছে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী আমরা আজকের পর্বে আলোচনা করব যে তঞ্জিম নাসল জন্মবিরতিকরণ বা এই জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষেত্র শেখ আলহামদুলিল্লাহ একটা হলো তাহাদিদ নাসাল অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ যেটা আরেকটা হল তনজিম নাসাল জন্মকে বিরতিকরণ বা বিলম্বিত করন হয়তো মায়ের কোলে একটা সন্তান আছে এখনই যদি আরেকটা সন্তান আসে তাহলে এই সন্তানেরও দুধ পানের সমস্যা হবে আর আরেকটা সন্তান যে আসবে তারও সমস্যা হবে বিচারে যদি ডাক্তার পরামর্শ দেন যে আরেকটি শিশুর জন্মটা বিলম্বিত হলে তার জন্য ভালো বর্তমান শিশুর জন্য ভালো মায়ের জন্য ভালো সার্বিক বিচারে ভালো এমন যদি কোনো পরিবেশ কোথাও তৈরি হয় ক্ষেত্রে কি হবে সে বিরতিকরণ করা যাবে কিনা ওলামায়াম বিশ্ববিখ্যাত সারা বিশ্বের বড় বড় স্কলার গণ তারা নিজে বলে দুবছর এটা আল্লাহ চান যে পরিপূর্ণ দু বছর একটা শিশু দুধ পান এখন যদি তারা এমন একটা সুযোগ তার থাকা উচিত এখন সেটা যদি বিঘ্নিত হয় এসব যেতে পারে নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে যাবে থাকতে হয় যেটা করা যাবে না হয়তো দলিলের আলোকে আমরা এতটুকু বুঝতে পারছি যেহেতু যে বাচ্চা উপস্থিত রয়েছে তার দুই বছর দুধ পান করার অধিকার রয়েছে চিকিৎসক পরামর্শ দেয় যে তার জন্য এই দুই বছরের আর হয়তো এক বছর বেশি বা দুই বছর আরেকটি বিষয় মনে রাখতে হবে বিরতিকরনের যে হয়তো কোন কিছু অবলম্বন করবে একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যেটি খুব সম্মানিত আলোচক বৃন্দের দৃষ্টি সেটা হলো যে বর্তমান বিশ্বে একটা জরিপে দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা বলি প্রতিবন্ধী বা ছিল বা নিয়ন্ত্রণ বা জন্মনিরোধ কখনো কখনো এটা নিরোধের পর্যায়ে চলে যাচ্ছে ইসলাম একেবারে আরাম করেছে তো এরকম জন্মহারটা বেড়ে যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে এ মর্মে কিছু বলো संख्या आज के दिन पर दिन बेड़े चले क्या मजे जो ख्याल नीन एक जरिप कर देखा जाए তাহলে দেখা যায় যে মায়ের সন্তান সন্তান বন্ধের বা সন্তান জন্ম নিয়ন্ত্রণের বহু রকমের অনেক কিছু ব্যবহার করেছে কারণে উপকরণ যেগুলি ব্যবহার করেছে ঔষধ বলেন না এবং ব্রিটেনের একজন বিখ্যাত ডাক্তার বলেছেন যে বিশ্বব্যাপী আরেকটা যে সংকট এখন ব্যাপক হারে দেখা দিয়েছে মায়েদের ক্যান্সার ক্যান্সার অন্যতম কারণ কিন্তু জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর मायर स्थान दूध पान करेस्ट कैंसर इत्यादि समस्या गुलर दूर हो जाए मायर सन्तान नहीं জীবন তারা প্রসঙ্গত একটি কথা এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে সন্তান এসেছে হয়তো নিরুৎসাহী হয় এবং তাকে বঞ্চিত এটা কতটা অপরাধ একটা গরিত কেন যেটা না দিলে হবে এই এই বিধানগুলি ভাবে পেশ করেছেন যদি চোখ কিছু বৈধতা দেখা যায় কিছুটা বৈধতা দেখা যায় বিরতির বা কিন্তু আসলে তার আগের অংশটুকু আমরা এখানে আর একটু স্পষ্ট করে বলে নিতে পারি যে দেখেন বিষয়টি কত কঠিন रसुल एक रसुल सलिम के जिज्ञासा सब चुनाव बड़ो पापकुन तक बड़ो पापकुन कथाटाई मसूद रसुल्लामार जरा सन्तान के निचेना ध्वस कर এবং যে বাচ্চাকে ধ্বংস করা হচ্ছে হত্যা করা হয়েছে এবং এইভাবে আপনার শুক্র নষ্ট করা কেউ আল্লাহ রসুল বলেছেন সাথে সাথে অবাক আল্লাহ রসলের বাক্যটি একজন সাহাবি আল্লাহ রসোলের কাছে এসে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আমার মা হাল আমার মা আমার একটা বোন কে জাহেলিয়াতের যুগে এইভাবে জীবিত মেরে ফেলেছিল তো ওই বোন আমার মায়ের জন্য কোনো কাজে আসবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ওয়াদাত যারা বাচ্চা নষ্ট করছে এবং যে বাচ্চাকে নষ্ট করা হচ্ছে তারা উভয়ই চাহান নামি আমরা বুঝতে পারি এই কাজটা যদি তার কিছুটা বৈধতা লক্ষ্য করা যায় বিরতির বা যেমন বিভিন্ন সামাজিক ঔষধ ইত্যাদি এগুলো ব্যবহার করার কারণে দেখা যায় যে স্বাভাবিক জন্ম হচ্ছে না কোন মা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার দুবার সিজার হয়েছে ডাক্তার বলেছেন তৃতীয়বার আমি আর সিজার করতে পারবো না এখন আমার যদি সন্তান হয়ে যায় আমি কি করব এখন কি আমি বন্ধাকরণ করতে পারি এই সময়ে এই মা কি করবে তিনি স্বাভাবিক থাকলে কিন্তু সন্তান এসে যাবে তার তো সন্তান স্বাভাবিকভাবে আসবে না কখনো সীমা লঙ্ঘন করে এই বিষয়ে ইসলাম যেটুকু সুযোগ রেখেছে বা বৈধতার যে সীমিত একটা আওতা নিরূপন করেছে সেটা কোশ্চিন কালো খাসিয়াতে হতে পারবে না সন্তানকে আমি যেটা ওই পরিভাষায় যেটাকে পুরুষের বেলায় বলা হয় আর মেয়েদের বেলায় বলা হয়ে থাকে এই দুটো পদ্ধতি তাহলে কোন ক্রমেই কোনো অবস্থাতেই অনুমোদিত বিরতির পরে আবারও আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণে সাথেই থাকুন আসসালাম আলাইকুম আ রাহমদুল্লা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 যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরী লীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना कर सम्मानित दर्शक श्रोता আমরা বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসলাম একরাস শুভেচ্ছা এবং আন্তরিক ছালাম নিয়ে আমরা যে পর্বে আলোচনায় ছিলাম জন্ম নিয়ন্ত্রণের আমরা দেখতে চেয়েছিলাম আমাদের সম্মানিত আলোচকবৃন্দের পক্ষ থেকে যে ইসলাম এ ব্যাপারে অনুমতির ক্ষেত্র কতটুকু দিয়েছে সে পর্যায়ে আমরা কিয়াদংশ আলোচনা শুনেছি আমরা আবারও বিস্তারিত শুনব ইনশা শেখ কাজী শুধু এই ধরনের পরিবেশেই পরিস্থিতিতেই একজন মা তিনি জন্মনিরোধ করতে পারেন যেহেতু আল্লাহ বলেছেন সেখানে ডাক্তারের পরামর্শ নিয়ে এটা করা যেতে পারে কিন্তু সমাজের বেশ সংখ্যাগরিষ্ঠ লোকজন বলে থাকেন अनुमोदन दिए प्रमानी सामयिकुक्र की पदक्षेप तरफ अवश्य বাচ্চা নষ্ট করা নয় এবং বাচ্চা নিবেন এটাও নয় আনহু বলেন আমরা আজল করতাম বাইরে শুক্র নিক্ষেপ করতাম ওই সময় অবতীর্ণ হচ্ছিল অফির বালাগা দালেকা আলমিয়ানা যে এই সংবাদ আল্লাহ রাসুলের কাছে পৌঁছিল এরপরেও তিনি আমাদেরকে নিষেধ করেননি হাদিস বখারি মুসলিমের ছিলাম সেখানে দীর্ঘদিন ছিলাম তো আমাদের হাতে কিছু দাস দাসী ছিল আমরা তাদের সাথে দাসী ছিল তাদের সাথে আমরা মিলাম একটা সুপার স্পেস করলাম আল্লাহ রসুলের কাছে এবং ওই সময় তাদের বাচ্চা হোক এটা আমরা চাচ্ছিলাম না যে তাদের বাচ্চা না হয় তা আমরা আল্লাহ রসুল এই বিষয়টা কি আত্মা যে ব্যক্তি আসার তা আসবে চূড়ান্ত নির্ধারিত আছে সেটা অত্যন্ত জরুরি বিষয় আছে দু চারজন সমাজের মধ্যে তাদের কোনো বিষয় রয়েছে এটা শারীরিক কোন সমস্যার ঝুঁকি নাই না শারীরিক কোন সমস্যার ঝুকি না ঝুঁকি নেই সেটা অস্বাভাবিক কোনো কিছু না সেটা স্বাভাবিক পরিবেশেও এতটুক যদি বলা যায় যে বাচ্চা হতো বা দু বছর তিন বছর দেরিতে নিবে এরকম একটা পদক্ষেপের জন্য আমরা কিছু বাচ্চা কোনোদিন নেব না এটাও নয় কেননা এ বিষয়টি ওরকম ওখানে দেখা যায় যে রসুল সাল্লি সাল্লাম বললেন যে এদা আর এরপরেও সেটা যে সে স্থায়ী করবে সেটাও হতে পারে না আর আল্লাহ ইচ্ছা থাকলে সে পদক্ষেপ গ্রহণ করেও সে পদক্ষেপ নিতে আজকে শেষ বৈশ্বিক ভিত্তিতে জন্ম নিয়ন্ত্রণ করা স্বাভাবিক অবস্থায় এটা একেবারে হারাম নিষিদ্ধ হারাম কাকে বলে যেটা ছেড়ে দেয়া আল্লাহার প্রতিদা বিশ্বাস বিশ্বাসের পরিপন্থী হ্যাঁ কোন মা যদি সন্তান ধারণে অক্ষম হয়ে যান এবং তিনি সন্তান ধারণ করলে মৃত্যুর ঝুঁকি তার জীবনে চলে আসবে শুধু এই ব্যবস্থা করতে পারেন ক্ষমা তালা আমাকে মাফ করে দেন আমি কারণে আমার এই অবস্থা হয়েছে এটা একটা আর আমরা চতুর্থ যেটা এখানে আমাদের দীর্ঘ আলোচনা থেকে এসছে জন্মবিরতিকরণ যেটা যদি এমনটা হয়তো হচ্ছে তিনি আরেকটা শিশু এখন নিতে গেলে তার জীবন বর্তমান শিশুর জীবন অনাগত শিশুর জীবন ক্ষতিগ্রস্ত হবে তখন ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি এক দু বছর বিলম্বিত করতে এটাই বলতে পারি যে জন্ম নিয়ন্ত্রণ বাচ্চা না নেওয়ার পরিকল্পনা খাদ্যের ভয়ে সুখী সংসারের আশায় সম্পূর্ণরূপেই হারাম হারাম মনে করে আমাদের মা বোন কে এই কাছ থেকে বিরত থাকতে হবে বিরত থাকার জন্য অতীতের জন্য এবং অতীতের জন্য তবা করতে হবে আর যেটা ঘটে গেছে এর জন্য অনুতপ্ত হয়ে এবং বহির্বিশ্বের নোংরা পরিকল্পনার দিকে লক্ষ্য করে কখনো এই ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না কেন এটা নিহায়তন এই পদক্ষেপ আমাদের ওই কথাটুকু ওইভাবেই মনে রাখবেন যে যেটুকু আমরা বিরতি হিসাবে পথ অবলম্বন করতে চাচ্ছি বা যেটুকু আমরা বলতে চাইলাম সেটুকু অবশ্যই শারীরিক সমস্যা অবশ্যই বাচ্চাকে দুধ পান করানো একটা সুযোগ সেটা কোনো সাধারণ নিয়ম নয় সেটা কোনো সাধারণ নিয়ম নয় কারো অধিকার নেই কোনো মাতা পিতাকে বাধা নিয়ম করে সন্তান নেবেন দুটা নেবেন বেশি নিতে পারবেন নাতারম যেটা বললেন সেই বিষয়ের সাথে আমরা এটা আরো সংযুক্ত করতে পারি যে বিশেষ করে এই বিষয়গুলিকে নিয়ে যারা আজকে মাঠে নেমেছেন জি এই বৈধতা নিয়ে বা মানুষকে উৎসাহ করার জন্য বা মানুষকে আরো জড়িয়ে দেওয়ার জন্য তাদের অত্যন্ত সতর্ক উচিত কারণ বিষয়টি এমন নয় একজন মানুষ কাউকে যদি হারাম কাজে লিপ্ত করায় তাহলে যিনি হারাম কাজে লিপ্ত হলেন এতে যতটুকু তিনি গুণাগার হবেন তার চেয়ে অনেক ভাবে গুণাগার হবেন তিনি যিনি হারাম কাজে লিপ্ত করাচ্ছেন কোটি সন্তান হত্যা হত্যার তিনি অপরাধী হবেন সব অবশ্যই ক্ষেত্রে তাদের সতর্ক হওয়া উচিত অন্যায় ও অপকর্ম ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিজেকে বর্জন করা উচিত মানুষকে এগুলি থেকে বিরত রাখা চুখী পরিবার গড়াবার জন্য আমরা এখানে বুঝতে পারি যে আসলে এই ভয়াবহ পদক্ষেপ दर्शक श्रोता अपन दीर्घ समय आलोचना जन्म नियंत्रण इसलम अनुमोदित गर्तित अपराध चक्र थे রহমত ربنا الله ربنا الله ربنا الله ربنا الله لا شفا إلا ربنا عنا الله ربنا الله ربنا الله الله لا شفا إلا फिल्टार कर पानी विशुद्ध है डायलिसिस कर रक्त विशुद्ध है ताप दी सोना विशुद्ध है कष्टार्जित टिका कि भाव विशुद्ध है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 পোস্ট কোড বি ওয়ান টি এই জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট 30083 SWIFT ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড কোড টেলিফোন টাকা ট্রান্সফারের জন্য কল করুন টু টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব পূরণ করুন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 इसलमेर नार मर्जदा प्रति सोमवार 5 पांच टुन सम्प्रचार रत 12 बांगला देे पीस टी बांगल्